برادران السلام عليكم ورحمة الله وبركاته بسم الحمد لله الحمد لله الذي ارسل إلينا رسولا عربي من قريش يد هاشمي সি কোমস আহামিল মিহ্ন নদী অর্শন কুতিল্পীরা নদী ওদয়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 সবিল্লি সদকু করিমি কিনে হোহম্মদ আলি মোহাম্মদ কম্লাই হি হে বাড়ি ইব اللهم حميد مجيد اللهم بارك على محمد وعلى اله على آل محمد كما وصى الله ل محمد و آل محمد انك حميد مجيد شريتपुर جلال ছয়গাঁও দিন সম্মানিত অতিথিবৃন্দ এবং স্বল্প স্তরের জন্য আমি পবিত্র কালা বললাম সুরায় লোকমানের আযাতের আপনাদের সামনে রাখার চেষ্টা করব আমার তৌফিক আল্লাহ আমাকে হক কথা সহিমিন বলার তৌফিক গ্রহণ করুন বলে আমি হক শুনে হকটাকে মানার মতো একাধিক বাংলা শব্দ ব্যবহৃত হন এরকম হয় না যেমন আমরা বলি রাস্তা আবার বলি সড়ক দুইটা ভিন্ন জিনিস না এক জিনিস শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক অর্থ আরবিতেও তেমনি এক অর্থ বুঝাতে একাধিক শব্দ ব্যবহৃত হয় আরবিতে পথ বুঝাতে শব্দ ব্যবহৃত হয় পথ বুঝাতে সাবিল শব্দ ব্যবহৃত হয় পথ বুঝাতে শব্দ ব্যবহৃত হয় একটা কিন্তু শব্দ কয়টা আমি যে আয়াতে করেছি তোমরা অনুসরণ করো পথের সাবিলেন ওই মজাহের ঐ পথের ওই তরিকের ঐ ব্যক্তিদের পথের মান যেই যে ব্যক্তি আল্লাহ অভিমুখী ওই ব্যক্তির মজাহাত ওই ব্যক্তির পথ অনুসরণ করতে স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন নির্দেশকে দিয়েছেন তিনটা কথা আগে সবাই মুখস্থ করবেন তারপর আমি সামনে যাব রাগ করবেন না তখন একটা কথা হলো আমরা বলি আমাদের ঢাকা থেকে যখন রওনা দিয়েছি তখন আমার গন্তব্য ছিল এই ছয়গাঁ ইউনিয়ন ঠিক আছে গন্তব্য তখন আমি এসেছি গাড়ি দিয়ে এই গাড়িটা ছিল আমার মাধ্যমটা কি গাড়িটা গন্তব্য ছিল না। আমি যদি বাসে আসতাম বাসটা গন্তব্য বাসটা আমার কি এই গন্তব্যে আসার মাধ্যম গন্তব্যে আসার মাধ্যম এটা তো আপনার বুঝি ওই মাধ্যম কারোর উদ্দেশ্য থাকে না মাধ্যম উদ্দেশ্য থাকে ভালো করে বুঝলাম আমাদের গন্তব্য হলো কোরআন এবং আমাদের গন্তব্য কি মাধ্যম হলো মাধহ মাধ্যম হলো মা গন্তব্য কথা বলবো না মাঝহব গন্তব্য মাঝহ কি গন্তব্য না গন্তব্য কি আমাদের গন্তব্য কোরআন শুননা মা আমার গন্তব্য আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য মন্দির মকসদ হলো কোরআন মকসদ কি নম্বর আমাদের গন্তব্য হলেন নবী আমাদের গন্তব্য হলেন ন মাধ্যম হলেন ইমাম আবু হানিফা মাধ্যম হলেন সবাই বলতো আমাদের ইমাম আবহারিফা আমার গন্তব্য গন্তব্য আমার উদ্দেশ্য উদ্দেশ্য কে বলেন না উদ্দেশ্য কে তিন আমাদের গন্তব্য হল মদিনা আর আমাদের মজাহের ইমাম যেহেতু ইরাকের কুফা নগরীতে জন্ম নিয়েছেন এই জন্য বলি আমাদের মাধ্যম হলো কুফা মাধ্যম হল কিন্তু গন্তব্য কোথায় তিনটা জিনিস শিখলাম আমরা এক নম্বর হলো আমরা বলি আমাদের গন্তব্য হলেন নবী ইমাম আবু হানিবা আমাদের গন্তব্য হলো মক্কা মদিনা মাধ্যম হলো কুফা মাধ্যম হলো কথা কি বলছেন দিন থেকে গুফা আমার গন্তব্য এবার আমাদের সমাজে যে কিছু নতুন নতুন ভাইরা আমাদের মতই তারাও বলেন তাদের গন্তব্য কোরআন এবং সন্না পার্থক্য হল তারা বলেন মাঝখানের মাধ্যম মানি না বন্ধুদের সাথে আমাদের গন্তব্য নিয়ে কোন মতভেদ আছে পার্থক্য হলো আমরা বলি গন্তব্যে যাব মাঝ মাধ্যম হয়ে ওই বন্ধুরা বলেন গন্তব্য ঠিক আছে কিন্তু মাঝখানের মাধ্যম ব্যবহার করবে না তারাও বলেন তাদের গন্তব্য হলেন নদী পার্থক্য হলো তারা বলেন মজখানের মাধ্যম ইমাম আবু হানিফা মানে না ইমাম আবু হানিভা তাহলে ওই বন্ধুদের সাথে তাদেরও গন্তব্য মক্কা মদিনা মাঝখানে গুফায় যাবে না মাঝখানে গুফায় যাবে না তাহলে ওই বন্ধুদের সাথে আমাদের গন্তব্য নিয়ে কোন মতভেদ ব্যবহার করি মাধ্যম আমরা নরমান বিনেদ ইমাম আবু হানিফা কে ব্যবহার করি কিন্তু এগুলো কোনটা আমাদের গন্তব্য নয় আমাদের এই বন্ধুরা যে কিতাবটা সবচেয়ে নাম হলো এই কিতাবটা নিয়ে ঘুরে বেড়ায় আর বলে আমরা বুখারি মানি বুখারি মানি বুখারি মানি হানাতি হুজুররা বোখারি শরীফ মানে না কয়েকই কেনা বলেন না কয়েকই কয় না বলে না এখন আমরা দেখতে চাই এই বুখারি শরীফটা কি বন্ধুরা বুখারি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর জবানে বলতেছেন গন্তব্যে যাবে কিন্তু মাঝখানে কুফায় যাবে মদিনা বানিয়ে গন্তব্য নবীকে বানিয়ে কুফায় কোনদিন না যান কুফার মাধ্যম ব্যবহার না করেন তাহলে বোঝা যাবে বুখারি তাদের যদি ঠিক আমাদের মত না বুখারি ওদের সহজ কথা বলছেন আপনাদের কি দুইটা স্থান আগে আমার আঙুলের থেকে সবাই তাকাই এই হাইকোর্ট সবার বুঝতে হবে তাহলে সামনে আলোচনা নাম দুই নাম্বার থেকে শুনেছে দুই নাম্বার তিন নাম্বার থেকে শুনেছে তিন নাম্বার চার নাম্বার থেকে শুনেছে চার নাম্বার। मिथ्या कथा टाइम ग আমাদের গন্তব্য না গন্তব্য না গন্তব্যে শুনেছে দুই নম্বর তিন নাম্বার থেকে শুনেছে তিন নাম্বার চার নাম্বার থেকে শুনেছে চার নম্বরে সরাসরি মাহফিলে গিয়ে হুজুর থেকে শুনেছে তো হুজুরের কথাটা গন্তব্য হুজুরের কথাটা আগে যাদের নাম বললাম লেখক বলেনসনাদুল বজ্জার বলেন ইবাহ বলেন যে কোনো হাদিসের কিতাব খুললেই দেখবেন যেহেতু ওই কিতাবের লেখক সরাসরি নবীকে দেখেন নাই নবীর কথা তারাও বলেন আমি কখনো একজনের আমি কখনো তিনজনের মাধ্যমে কখনো চারজনের মাধ্যমে কখনো পাঁচজনের মাধ্যম পেরিয়ে নবীর কথা পর্যন্ত পৌঁছেছি সরাসরি তারা নবীর কাছে যাওয়া সম্ভব তারাও মাধ্যম ব্যবহার করেছেন তারাও মাধ্যম চশো এক নাম্বার হাদিস ইমামুখারি বলেন খেয়াল করেছেন ইমামুখারি বলেন নদী কল হদ্দাস উসমান উন্নত আব্দুল্লাহ এরপরে নদীর এনেছেন এই পৌঁছতে গিয়ে ওই গন্তব্যে পৌঁছতে গিয়ে ইমাম বুখারি বলেন আমি সেই গন্তব্যে লাভ দিয়ে সরাসরি যাই নাই প্রথমে গিয়েছি উসমানের কাছে উসমান গিয়েছে চারিরের কাছে চারির গিয়েছে কাছে মানসুর গিয়েছে ইব্রাহিমা ইমাম বুখারির গন্তব্য ছিল সেই গন্তব্যে পৌঁছতে গিয়ে ইমাম বুখারি ছয়টা মাধ্যম ব্যবহার করেছেন ছয়টা মাধ্যম পেরিয়ে গন্তব্যে গিয়েছেন আমরা তাকিয়ে দেখি সেই ছয় মাধ্যমের একজন মদ্গারনা মদিনারণা ছয়জন গুফ ছয়জন জায়গার অর্থাৎ শিখ আমাদের মত নবীকে গন্তব্য বানিয়ে নবীকে উদ্দেশ্য বানিয়ে নবীর আদিফকে মন্দিল বানিয়ে ছয়টা মাধ্যম ব্যবহার করেছেন সেই ছয়টা মাধ্যমের একজন মক্কার নেন নয় একজন মতিনার নেন আমাদের আমাদের কুফার মাধ্যম ব্যবহার করেছেন وفرمتهم؟ شدو تاير نائب بخالي شريف الشرب و شيرش حديث إمام بخالي بلنو وبهي قال حد السلام أحمد بن واشكام قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القاقى عن أبي زرعة عن أبي هليلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن سقلتان في الميزعن خفيفتان على اللسان سبحان الله وبي حمده سبحان الله العزيز امشاء القولا امام بخربلا امي حديث قوي حديثة जरत रसिली करीम सल्लामेम एम रही दुई कले आल्ला बड़ प्रिय কিন্তু জবানে অনেক হালকা মিজানের পাল্লায় বড় ভারী সেই দুইটা কালিমা হলো বলেন সবাই সুবাহিবাহিহিম এই হাদিসা নদীন এই কথাটা ছিল ইমাম বুখারির গন্তব্য সেই গন্তব্যে পৌঁছতে গিয়ে ইমাম বুখারি লাভ দেন নাই প্রথমে তিনি গিয়েছেন আহমদ বিন আসকা ইস্কাবের কাছে আহমদ বিন আশকাব গিয়েছেন मंजिल छिल इ बुखारी उद्देश्य पोस्टे गएम बुखारी लाभ दें सरसिन्न नहीं बरम पास तकिए देखी पास माध्यम লাস্ট মধ্ধম আবু হোরয়ে ছাড়া বাকি চারটা মধ্ধম একজন জনো মকারোনা মধিনারোনা চারজন কুফার। আমাদের মত বারবার দুয়ারে দিয়েছেন পদ্ধতি কি ওদের না আমাদের এই পদ্ধতি ইম বুখারি যে পদ্ধতি ওই পদ্ধতি একই পদ্ধতি আমাদের আরেকটা জিনিস আপনাদের জন্য সেখানে একটা কথা ভালো করে বুঝবো তো শহরে শহরে কি শিখার জন্য ইমাম বুকারি জীবনে এনেছেন সেখানে ইমাম বুকারি নিজে নিজে কইতেছেন কি কইতেছেন مرتين وإلى البسرة أربع مرات وأقمت بالحجاز ستة أعوام ولا أحصي ولا أحصي كم دخلت إلى الكوفة وبغداد مع المحدثين هلو كان بجمعنا كذبت جميعا كولار أبي آلتك وصف بجمعنا إيا لكار برو مدرسان لامكي بولن آنغارية مدرسان আপনি রাস্তায় দেখা হলো জিজ্ঞেস করলেন বাদজা তুমি আঙ্গারিয়া মাদ্রাসায় কত বছর পড়েছ সে বলবে ২০ বছর কত বছর এবার তাকে বলবেন বাজজান। তুমি আঙ্গারিয়া মাদ্রাসার কতবার মাদ্রাসায় ঢুকছ আর বাইর হইসো একটু বলতো ও বলবে আমার গণনার মাঝেই নাই গণনার মাঝেই এখন আপনি যদি প্রশ্ন করেন বারদান তুমি কতদিন তা তো তোমার পরিষ্কার মনে আছে পরিষ্কার বলে দিলা ২০ বছর ছিলাম কিন্তু মাদ্রাসার সামনের কে দিয়া কতবার ঢুকছো আর বের হয়েছ সেইটা তোমার মনে নাই কেন মাদ্রাসা ছিল আমার উদ্দিষ্ট মাদ্রাসা আমার গন্তব্য ছিল ওই গন্তব্যে কতদিন ছিলাম তা আমার মনে আছে কিন্তু মাদ্রাসার সামনের কে তো আমার গন্তব্য ছিল না কিন্তু মাধ্যমে কতবার ব্যবহার করছি আমার গণনার মাঝেই নাই গণনার মাঝেই যদি এটা বুঝেন তাহলে ইমাম বুকারির কথা বুঝে আসবে ইমাম বুকারি বলেন আমি সিরিয়ায় গিয়েছি, মিশরে গিয়েছি দুইবার কতবার ব্যবসা করার জন্য না হাদিস শিখার জন্য আমি বসরায় গিয়েছি চারবার বস্রায় গিয়েছেন কতবার চারবার ইমাম বুকারি বলেন আমি আরব মক্কায় বছর এরপরে ইমামি বনওয়ালা ইলাল কিন্তু আমি মুহাদ্দি সাথে কুফা আর বাগদাদ যে কতবার গেছি আমার গণনার মাঝেই নাই গণনার মাঝেই কিন্তু মক্কা মদিনার ক্ষেত্রে কি বললেন আমার পরিষ্কার মনে আছে আমি মক্কা মদিনায় ছয় বছর ছিলাম কত বছর ছিলেন কিন্তু কুফায় কতবার গেছেন তার মনেই তার মক্কা মদিনার কথা মনে আছে কুফার কথা কেন মনে নেই কারণ কুফা ইমাম বুখারির গন্তব্য ছিল কি ছিল তার গন্তব্য ছিল না ছিল শুধু মাধ্যম আর মাধ্যমের কথা মানুষের মনে থাকে না এই জন্য ইমাম বুখারি কতবার যে কুফা গেছেন তা ভুলেই গেছেন কি করে গেছে কাদের পদ্ধতি ইমাম বুকারির সিন্দিগির এক ঝলক আমি আপনাদেরকে বলতে চাই ইমাম বুকারি ছোট কানে বছর বয়সে তার আম্মা জানের কাছে তার আম্মার কাছে কোরআন শিখেন জাতির কাছে যে শিক্ষকের আঙুল ধরে গিয়েছেন ওই শিক্ষকের নাম মক্কিবিন এব্রাহিম এই মক্কিবিন ইব্রাহিম ইমাম আবু হানিফার ছাত্র ছিল ইমাম বুখারি যেই কিতাব পড়ে তার শিক্ষা জীবন শুরু করেছেন সেই কিতাবের নাম আল জামিহুল কুমরা লেখক হলেন হজরতে ইমাম হজরত ইমাম সুফিয়ান সহি এই ইমাম সুফিয়ান সাউরীয় ইমাম আবু আমি ছাত্র ছিল ইমাম বুখারি পনের ১৬ বছর বয়সে তার ভাই আহমদের সাথে এই ইমাম আবু আতমান আল মুখরি ইমাম আবু হানিপারের ছাত্র ছিল ইমাম বুখারি এবার বসরা গেলেন বসরা গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হজরতে ইমাম আবু আসে আব্দুল্লাহ আল আনসারিও ইমাম আবু হানি ছাত্র ছিল ইমাম বুখারি গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হজরতে ইমাম আবুল ছিল ইমাম আরেকজন গিয়ে যাদের কাছে হাদিস করেছেন তাদের মাঝে একজন বড় ওস্তাদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল এই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফের ছাত্র ছিল ইমাম আবু ইউ ইমাম আবু হানিফার ছাত্র ছিল কি বোঝা গেল ইমাম ইমামুখারি তার শিশুকালে শিশু কালে বাল্যকালে যে মাজহাবের ইমামের ছাত্র ইমাম বুখারী পৃথিবীর প্রান্তে প্রান্তে মক্কা গিয়ে মদিনা গিয়ে বসরা গিয়ে হাদিস পড়েছেন তু পড়েছেন আমাদের দাদা ওস্তাদ ইমাম দাদা দাদা ওস্তাদের সাথে বেদী হয় না বেদিবি হয় না বেদি হয় আপনি বুঝেন সহজ কথা জবাব বলতেছে আমার তিনটা বাস স্ট্যান্ড পরে তিন কিলোমিটার পরে নবীর মদিনা কয়েক কিলোমিটার পরে আর কথা মনে হয় কিলোমিটার পরে আরেকজনে বলে একজন বলতেছে আমার জন পরে নবী তিনজন পরে আরেকজন বলতেছে আমার ছয় জন পরে নবী কয়জন পরে নবী আমার জন পড়েই নবী আমার তিনজন পড়েই মাধ্যমগুলি বুঝেছিলাম মনে আছে একজন ইমাম বুকারি তার হাদিসের কিতাব বোকারি শরীফে ছয় জন পড়ে নবী এমন হাদিস আনছেন জন পরে নবী এমন হাদিস জন পরে নবী এমন হাদিস নিয়ে না তিনজন পরে নবীলা হাদিস বলেন না কয়জন পরে নবীলা হাদিস নিয়ে গর্বের বিষয় না আমার জন পরেই নবী আমার তিনজন পরে আজকে মুখস্থ করতে কথা বলার সময় তো শুরুতে একটা ইংরেজি তো কবরের খুব কাজে লাগবে কবর কাজে লাগবে না আল্লাহ ইংরেজিতে কথা কান্না থেকে তো ইংরেজি ছাড়া করে গতি নেই কোন ভাষায় কথা বলে হাদিসের পরিভাষায় বলে তিনজন পরে এই হাদিস নিয়ে বাইশটা হাদিস এনেছেন যে বাইশটা হাদিসের মাঝে তিনজন পড়ে নবী তিনজন পড়ে এই বাইশটা হাদিসের ক্ষেত্রে ভালো করে খেয়াল করবো এই বাইশটা হাদিসের মাঝে এগারোটা তিনজন পরে নদী এরকম হাদিস ইমাম বুখারী এনেছেন এগারোটা বিন এব্রাহিম থেকে এই বিন এব্রাহিম ইমাম আবু হানিবার ছাত্র ছিল ইমাম বুখারী ছয়টা আব্দুল্লাহ আল আনসারিও ইমাম আবু হানিফার ছাত্র ছিল এবার হিসাব করেন মুব্রাহিম এগারো আর মুহাম্মদ বিন আবদুল্লা তিন তাহলে মোট কত হয়েছে বিশ বিষটা শেষ না মোট ছিল পয়টা বাইশটা বাইশে বিষটা শেষ আর আছে এর মাঝে একটা হলো হাম্মদ বিন ইয়াহিয়া তিনি কুফার অধিবাসী ছিলেন কিন্তু ইমাম ছাত্র ছিলেন না। আরেকজন হজরত হিসাম বিন খালেদ আল হেমসি তিনি হেমসের অধিবাসী এই দুইজন ছাড়া বাকি বাইশটাই ইমাম আবু হানিফার ছাত্রের মাধ্যমে পাওয়া কি বুঝা গেল ইমাম তার তাহলে আমাদের মাঝহের ইমামের ছাত্র ছাড়া কোনো গতি নেই আমাদের মাঝহা ইমামের ছাত্র ছাড়া কোনো গতি লিখিত পান্ডুলিপি অনুলিপি অনুলিখন লিখিত বুহারী শরীফ বর্তমান বিশ্বে প্রসিদ্ধ কতজন শরীফ বলেন না কতজন এই চারজন ছাত্রের লিখিত বুখারী শরীফ আজ বর্তমান বিশ্বের অনিতে গড়িতে গড়িতে সব জায়গায় ইব্রাহিম বিন মাহকিল বিন হজাজ আন্না সাফি আরেকজন হলেন হজরত হাম্মিনেকজন হলেন মুহাম্মদ বিন ইউসুফ আল ফেরাভারি আরেকজন হলেন আবু তাল এই চার লিখিত এবং হজরত বিন শাহি এই দুইজন অনুসারী কি বুঝা গেল ইমাম বুখারি তার বাল্যকালে যেই উস্তাদের আঙুল ধরে মক্তবে গিয়েছেন তিনিও আবু হালিফার ছাত্র যে কিতাবের মাধ্যমে আমাদের মজ ইমামের ছাত্রের মাধ্যমেই লিখলেন আর এই পুখারি পৃথিবীর মানচিত্রের কোনায় কোনায় পৌঁছে গেল তো হানফি মজাহের ইমাম আবু হানিফার মনে হয় বুদ্ধি ইমাম বোখারি বন্ধুর পাপ দাদার পৈতৃক সম্পদ এরকম ভাব ধরে কি ধরে না আরেকটা জিনিস বলে আমি সামনে যাচ্ছি মূল আলোচনা যাই এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন বুকারির ইমাম আবুহানিবার মাঝাব আপনি কিন্তু ইমাম বুখারির মাঝহ মানে না কেন প্রশ্নটা কি বুঝছে প্রশ্ন না বুঝলে তো উচ্চ আমার কথা কি আপনার বুঝতেছে ভালো করে বুঝবেন একজন ব্যক্তি আপনার কাছে এসে বলতেছে এই যে আমার এয়ারলাইন্স এর বিমান এই বিমান এর গন্তব্য মক্কা মদিনা মদিনা যাবে এই এয়ারলাইনস বিমান সবকিছু বলব কিন্তু আপনাকে মদিনা পৌঁছে দেবে ছয় ঘন্টায় বলেন না এবার আরেকজন এয়ারলাইন্স এর মালিক আসল তিনি এসে বলতেছেন যত নিরাপত্তায় পৌঁছাবে আমার বিমানটাও একই নিরাপত্তায় গন্তব্যে পৌঁছাবে তবে পার্থক্য হলো সে যাবে ছয় ঘন্টায় আমি আপনাকে পৌঁছে দেব এক ঘন্টায় ঘন্টায় আমরা ইমাম বুখারী কে বললাম হে ইমাম বুখারী আমাদের গন্তব্য মক্কা আমাদের গন্তব্য মদিনা আমাদের গন্তব্য নবী সেখানে আব্দুল্লাহ এরপরে নবীর ইমাম বুখারি আমাকে নবী পর্যন্ত নিতে গিয়ে নবীর হাদিসের নিতে গিয়ে নবীর দিনে নিতে গিয়ে छम व्यवहार करमानलकाम पेड़ छंटा पेड़ छपीज पेरिए नदी हानाफी भरल गंतव्य मोदी আমার গন্তব্য নদীকে দেখেছি আমি তোমাকে নবীর কাছে যেতে চাই নবীর মদিনা যেতে চাই তখন ইমাম আবু হানিফা বললেন আমি তো এর মানে আমি আব্দুল্লাহ আবি আউফা দেখেছি আবদুল্লা বিন আবি আওফা তো তিনি নবী তিনি সাহাবি থেকে নামাজ তিনি নবী থেকে নামাজ শিখেছেন আমি তো আব্দুল্লা নবীকে নামাজ পড়তে দেখেছেন হজ করতে দেখেছেন জাকাত দিতে দেখেছেন অর্থাৎ ইমাম আবু আনিফা আমাকে মাধ্যম পেরিয়ে নবীর দিনে নিয়ে যান মাধ্যম পেরিয়ে আর ইমাম দিনে নিয়ে যান আর আকলের দাবি হলো ছয় মাধ্যম ওয়ালানা। বরং এক মাধ্যমে যিনি আমার গন্তব্যে পৌঁছে দেয় তিনি হন আমাদের গলার মালা দুই নম্বর জবাব হলো আমরা বলি এই পদ্ধতিটা আমাদেরকে শিখিয়েছেন সাহাবায় কেরাম কারা শিখিয়েছেন আর বলেছেন কিভাবে বুঝবেন ভালো করে বুঝবেন আমরা বলি ইমাম বুখারি বড় মহাদিস ইমাম বুখারি বড় আমার কথা বলে আপনার সাহাবাই কেলামের মাঝে সবচেয়ে বড় মহাদ্দ ছিলেন সবচেয়ে বড় আলেম কে ছিলেন সবচেয়ে বড় আলেম কে ছিল আচ্ছা এলেম কার মাধ্যমে আসতো কবির মাধ্যমে না কার মাধ্যমে আসছে সংস্পর্শ ছিল আলেম সবচেয়ে বড় আলেম ছিলেন তার নাম আবদুল্লাহ বিন আবি তার নাম আর একটা তার ওয়ালা নাম তার কি নাম যেমন আপনাদের এলাকার এক ব্যক্তির নাম আব্দুল উদ্দস এখন সে রিক্সা চালায় আপনি তাকে ডাকতেছেন ও রিক্সাওয়ালা ভাই ও রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তার নাম না কামা নাম কি একটা ব্যক্তির নাম কয়টা হয় তো সাহাবীর নাম ছিল আব্দুল্লা বিন আবি আব্দুল্লা বিন আবি নাম আর তার ওয়ালা নাম হলো আবু বকর কি বাফের দেওয়া নাম না কামা নাম কি বলার নাম যেমন আমাদের মাহাবির ইমামের নাম হলো নোহমান বিন সাহেদ নোহমান বিন এটা তার নাম আবু হানিফা তার নাম না কাম ওয়ালা নাম কি নাম আবু শব্দের অর্থ সবসময় পাপ হয় না কখনো ওয়ালাও হয় আবু হানিফা মানে তিনে হানিফওয়ালা যিনি সর্বপ্রথম কারণ কয়টা শিরোনাম দিয়ে নাম্বার আকারে নামাজ ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা মুস্তাহাব কয়টা এগুলো শিরোনাম দিয়ে দিয়ে নাম্বার আকারে যিনি সর্বপ্রথম একত্র করে জাতির সামনে উপস্থাপন করেছেন ওই ব্যক্তিত্বের নাম নরমান বিন সাহেদ এই তার কাজটা দিন এ একত্র করার কাজটা জাতির কাছে নাম কি বলেন না সাহির নাম কি সাহাবির নাম বললে গুণ হ্যাঁ কষ্ট হই আমি যদি লাগাতার ছিল না কি নাম আর তার কামা নাম কি বুঝবে আবু বকর বলা হয় যে বকর হয় বকর মানে যে পা আগে বাড়ায় যে সবার আগে তাকে বলা হয় বকর তা আবু বকর মানে সবার আগে পা বাড়ায় তখন সর্বপ্রথম নবীর আত্মীয় বাহিরে যিনি সর্বপ্রথম নবীর আওবানে সারা দিয়ে পা আগে বাড়িয়েছেন তার নাম আব্দুল্লা বিন আবি কুয়াফা নবী বললেন আমি বিয়ে করব। যিনি নিজের কন্যা নিয়ে আগে বাড়িয়েছেন তার নাম আবদুল্লা বিন আবি নবী বললেন আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনাকে মোন বানাবো যিনি সর্বপ্রথম দিয়ে পা আগে আগে বাড়িয়েছেন তার নাম বললেন দান করতে হবে অনুদান দিতে হবে তবুক যুদ্ধের জন্য সর্বপ্রথম যিনি সর্বপ্রথম বাড়ির সব কিছু নিয়ে আগে বাড়িয়েছেন তার নাম আব্দুল্লাপা রবি বললেন কুহুদে যাবেন খন্দকে বলিল মুস্তারিখে যাব, রবির প্রতিটি আহ্বানে যিনি আগে বাড়িয়েছেন তার নাম আব্দুল্লা বিন আবি কুয়াফা শুধু তাই নয় রবির বয়স তেষট্টি বছর আবদুল্লা বিন আবি কুয়াফার বয়স হয়েছিল ষট্টি বছর নবীর এনতেকালের দুই বছর পূর্বে নবীকে বিষ দেওয়া হয়েছিল খাবারে নবীকে বিশ দিয়েছিল এক ইহুদি মহিলা আব্দুল্লা বিন আবি কুয়াফাকে বিশ দিয়েছিল এক ইহুদি মহিলা নবীর সাথে খানায় শরীর ছিল একজন সাহাবি আব্দুল্লা বিন আবি কুয়াপার সাথে আল্লাহ বিষ পান করে সেখানেই শহীদ হয়ে যান হজরতে আব্দুল্লা বিন আবি কুয়াফাকে আল্লাহ বাঁচিয়ে নেন নবীর এতেকালের পনেরো দিন পূর্বে নবীর জ্বর হয়েছিল আব্দুল্লা বিন আবি কুয়াপার কালের পনেরো দিন পূর্বে করা হয়েছে নবীর নাতিকে অন্যায় ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে আব্দুল্লা বিন আবি কুয়াপার নাতিকেও অন্যায় ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে নবীর মেয়ে চাকি পিছিয়েছেন আব্দুল্লা বিন আবি কন্যা আব্দুল্লা বিন আবি করেছেন ইন্দেন আয়েশার পিসানায় নবী ইন্তকালের পূর্ব মুহূর্তে মেসুয়া চেয়েছেন আব্দুল্লা বিন আবি কুয়াফা ইনতেকালের পূর্ব সময় মাতার পাশে বসা আমের পরে যে খাটিয় শুয়ানু হয় আব্দুল্লা বিন আবি সেই খাটিয়ায় শুয়ানু হয় নবীর ইন্তকালের পরে সেই চাদর দিয়ে পরে যেখানে নবীকে দাফন করা হয় এর পাশেই দাফন করা হয় আবদুল্লা বিন আবি কুয়াপাকে নবীর ইন্তেকালের পরে নবীর যায় নামাজে যিনি সর্বপ্রথম তারো নাম আব্লা আমি যেদিকে যাব আমার সাথে সাথে যাবে আব্দুল্লাবিনতে গিয়ে সর্বপ্রথম যার সাথে সালাম মোসাফা হবে তার নাম আবদুল্লা বিন আবি क्षेत्र एम आनुगत पर प्रदर्शन करुगत्य काम वाला सबसे बड़ा आलम के বলেন না কে বড় আলমার সময় নাই দীর্ঘদিকে যাবো না কি বোঝা গেল বড় আলম কে বলেন না আর বড় মহাদিস বড় গেছেন। এবার নদীর দাঁড়াতে হবে অর্থাৎ জাতির মুদাবা হতে হবে জাতির মুকাল্লাদ লাগবে জাতির ইমাম দরকার এক লক্ষ আবু হা তিনি তো বড় মহাদিস কিন্তু বড় আলেম যেহেতু আবু বকর সিদ্ধান এই জন্য সাহাবায় কেরাম সমস্ত সাহাবায় কেরাম আবু বকর ইমাম বানিয়ে নদীর স্থাপন করেছেন বড় মহাদ্দ হলেই ইমাম হয় না বড় আলেম হতে হয় এই জন্য আমরা নক্সে কদমে চলে তাদের পদঙ্ক অনুসরণ করে ইমামী কে বড় হা হা মানি অবশ্যই ইমাম আবু হানিফা এই জন্য তাকে ইমাম মেনে তার মজাহাব মানি